এই অস্ত্র দিয়ে শয়তান বিভ্রান্ত করে আমাকে আপনাকে যদি এসে শয়তান বলে যে মানে মন্দিরের মধ্যে গিয়ে তুমি পূজা করো আপনারের মধ্যে পূজা করবো কিনা এই কাজ করে না আপনাকে শান্ত কৌশল করে শয়তান আপনাকে এসে বুঝাবে যে আগামী কাল থেকে তবা করে আগামী কাল থেকে যত ইবাদত আছে কোরআন থেকে আবাদ তখন ইবাদত সবগুলো আগামীকাল থেকে কাজতে কথাটা ভালো না কিন্তু আল্লাহ সালাম আগামীকাল থেকে আপনি করবেন আগামীকালে আপনাকে বলবো যে ইনশাল্লাহ আগামীকাল থেকে তো আবার করে আবার আমি আগামীকাল থেকে যত নকল ইবাদত আছে আল্লাহবুল্লা করার জন্য কোরআন আগামীকাল থেকে শুরু করে দেবো ইনশাল্লাহ শৈতান কি ছাড়া বুঝতে পেরেছেন শৈতানের কৌশলটা বুঝতে পেরেছেন আগামিকাল আগামিকাল করতে করতে না আপনার এই রমদান মাসের পরিকল্পনা হবে না আপনার রমদান মাসের প্রস্তুতি হবে না রমদান মাসকে আপনি করতে ভুলমৎস হিসেবে নিজে ব্যবহার করতে পারবেন শৈতান এই চালাকি করে এটাকে তার সিপ বলা হয় থাকে ইলিশ মধ্যে এই বিষয়ে শেখুল ইসলামুল কাজিম্লা দীর্ঘ আলোচনা করেছেন এই কৌশল শৈতান অবলম্বন করে থাকে যে আগামিকাল থেকে আমাকে কি করবো আমি আর সব কাজ করবো ইনশাল্লাহ তবে আগামীকাল থেকে বন্ধুগণ না ইমানদার ব্যক্তিগণের উপর বিষয় বলেন যখনই কোন ব্যক্তির কোন মানে খারাপ কাজ হয়ে যাবে আল্লাহ লিপ্ত হয়ে যাবে কোন হারাম কাজে কোন কারণে লিপ্ত হয়ে যাবে তার উপর ওয়াজুব হচ্ছে আল্লাহুল আলমীর কাছে তবাব তাৎক্ষণিক ভাবে কথা বুঝতে পেরেছেন না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 যতক্ষণ পর্যন্ত আমরা পরিকল্পনা প্রস্তুতি ঠিক না করব ততক্ষণ পর্যন্ত আমরা রমাদান মাসকে গুণিমত হিসেবে ব্যবহার করতে পারবো না রমাদান মাসের ফজিরত আমরা লাভ করতে পারবো না